বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদালানা হাযা ওয়া মা কুনালিনাহতাদিয়্যা লাউলা আন হাদানা আল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ উম্মা ইয়াতী ইল্লা হু ওয়া রাসূলুফা উলাইকা মা আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে আমরা জান্নাতে কিভাবে যেতে পারবো মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে তার জান্নাত এই জান্নাত আল্লা রবুল্লা আলমিন তৈরি করে রেখেছেন আমাদের জন্য আর সেই জান্নাতের নিয়ামত যে কেমন তা কোনো মানুষের বর্ণনা করা শক্তি নেই আল্লাহ নবী শুধু এতটুকুই বলেছেন আল্লাহ তালা বলছেন মালা আইনুর রাত কোন কান শুনেলা খাতারা আলা কালবে বাসার কোন মানুষের অন্তরে তার সঠিক ধারণা উদয় হয়নি ধারণা করব আমরা এরকম হবে হবে কিন্তু যত ধারণা করবো যত ধারণা জান্নাত তার অনেক অনেক উর্ধে হবে ফালাত ঠান্ডা করবে যাদের চক্ষু শীতলকারী কি কি জিনিস লোকায়িত রাখা হয়েছে এটা হবে তাদের পুরস্কার তাদের আমলের তো ভাইর আমার কথা হচ্ছে সেই জান্নাত আমরা কিভাবে যাব কিভাবে জান্নাত পেতে পারবো সেই সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সামনে পরিবেশন করব ইনশা আল্লাহ তালা জান্নার যেতে হুগত্য করতে হবে রাসুল করিম সাল সাল্লামের আনুগত্য করতে হবে কারণ আল্লাহ কুরআ বলেছেন যারা আল্লাহর এবং আল্লাহর রাসুলের আনুগত্য করবে তারা নবীদের সাথে সত্যবাদীদের সাথে শহীদদের সাথে অনেক লোকদের সাথে থাকবে জাননাতে অমায়ুতে ইহ রাসুল্লাহ মিনান্ন ইনা সিদ্দিক ও হাসন উ যারা আল্লাহ এবং তার রসুলির আনুগত্য করবে যে খুব বেশি বেশি করে যদি আল্লাহকে সাজদা করা হয় আল্লাহর জন্য সাজদা করা হয় তাহলে এই সজদাও যে আমাদের জান্নাত যাওয়ার উপায় বা মাধ্যম তাও বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আল্লাহ আলি সাল্লাম তাই সাহাবি সৌবান রাদি আল্লাহ তালা আনহ যখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আমাকে এমন আমলের কথা বলে দেন যে আমলটি করলে আমি জান্নাতে যেতে পারব তখন আল্লাহ নবী বললেন আল্লা কাবে কাত রাতিস তুমি খুব বেশি বেশি করে আল্লাহর জন্য সাজা করো কারণ তুমি যখনই আল্লাহর জন্য কোনদা করবে আল্লাহ তালা সেই কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেবেন আর এই আল্লাহ তহ তোমার গোনা মাফ করে দেবেন তাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলছেন আল্লাহ বেরকুম বেড়ে যা তোমাদের তোমাদেরকে এমন লোকদের কথা কি বলে দিব যারা জান্নাতি হবে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 فأرسله الله ملكا على مدرجته فلما أتى عليه قال أينة تريد قال أريد أخلف في هذه القرية قال هل لك عليه من نعمة تربها قال لا غير عني أحببته في الله قال فإني رسول الله, الله في الله एक আল্লাহ তার যাওয়ার পথে একটা ফেরস্তা বসিয়ে দিলেন যখন সেই লোকটি ওই না এই গ্রামে আমার এক ভাই আছে তার সাথে আমি সাক্ষাৎ করতে যাচ্ছি কালা কামিনোহা তোমার ওই ভাইয়ের তোমার ওপরে কোনো অনুগ্রহ বা তার প্রতি তোমার কি কোন এমন স্বার্থ আছে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 তোমার কাছে পাঠানো হয়েছে আমাকে বেআালাকা আল্লাহ তোমাকে ভালোবাসেন কামা যেমনটাকে আল্লাহর ভালোবাসে আল্লাহ রাসেন আল্লাহ আকবর কালকে কে আমতের মাঠে এমন লোকদের সাথে আলাম আল্লাহ আলিহিম যাদের প্রতি আল্লাহ রবুল আলমিন এনাম করেছেন যারা আল্লাহ কর্তৃক পুরস্কৃত হয়েছেন তাদের সাথে থাকবে তারা কারা তারা হচ্ছে নবীরা শহীদরা সত্যবাদীরা আর লোকেরা হাসনা কত উত্তম সাথী আনুগত্য করব না জান্নার যেতে চাই নবীর আদর্শ গ্রহণ না জান্নার যেতে চাই নবীর চরিত্রের কেউ গ্রহণ না আর জান্নার যেতে চাই নবীর আদর্শিত পথে প্রদর্শিত পথে আমি চলবো না নবীর সুন্নত কে ধারণ করবো না তরিকা কে ধরবো না নেজাত পেতে চাইব অথচ নেজাতের পথ ধরবো না মুখে দাবি করবো আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি কিন্তু আল্লাহ নবীর তরিকা অনুযায়ী চলবো না মুক্তি পেতে চাই মুক্তির পথ ধরবো না জান্ন পেতে চাই জান্নাতের উপায় গ্রহণ করব না কেমনে হবে তাই তো আরবি কবি বলে কি ব্যাপার তোমার দিন মলিন হয়ে যায় তোমার দিনকে তুমি পাপাচারে একেবারে ময়লা করে ফেলছো। অথচ তোমার কাপড় তো বেশ ময়লা থেকে পরিষ্কার কাপড়কে কে পরিষ্কার রাখছো কিন্তু তোমার দিনকে তুমি মলিন করে দাও তোমার দিনকে তুমি ময়লা করে দাও তার জুন না পলাম তাসলু মাসালে কাহা তুমি মুক্তি পেতে চাও কিন্তু মুক্তির পথ ধরো না অথচ তুমি জানো নৌকা চলে না নৌকা চালাতে হলে পানিতে ফেলতে হবে তারপরে নৌকা ঠেলা দিতে হবে তবে নৌকা চলবে নৌকাকে যদি তুমি ডাঙ্গায় ঠেলো ডাঙ্গায় নৌকা চলবে না তাই মুক্তি পেতে হলে মুক্তির পথ ধরতে হবে জান্নাত পেতে হলে জান্নাতের মাধ্যম গ্রহণ করতে হবে যদি জান্নাতের মাধ্যম গ্রহণ না করি তাহলে জান্নাত পাওয়া বা জান্নাতের শুধু স্বপ্নই দেখা হবে তাই ভাইরা আমার জান্নাত পেতে চান রাসুলের কারিন সাল্লাহাল্লামের আনুগত্য করতে হবে তবে জান্নাত পাওয়া যাবে আল্লাহ নবী বলেছেন খুল খুলল উমাতাল্লা জান্ন আসানি ফাঁকাত আবা নবী বলছেন আমার প্রত্যেকটি উম্মাদ জান্নাতে যাবে কিন্তু সে জান্নাতে যাবে না যে জান্নাত যেতে অস্বীকার করবে কির অল্লাহ জান্নার যেতে আবার কে অস্বীকার করবে জান্নার যেতে অস্বীকার করে সবাই তো জান্নার যেতে চাই জান্নার যেতে যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে অমান আসানি ফাকাদ আবা আর যে আমার অবাধ্যতা করবে আমার নাফরমানি করবে ফাঁকাত আবাহ সে যেন যেতে অস্বীকার করে দিল জি হা আল্লাহ নবীর নাফরমানি যে করল আল্লাহ নবীর অবাদ্যতা যে করে আল্লাহ নবীর পথে যে চলে না আল্লাহ নবীর মতকে যে ধরে না আল্লাহ নবীর আদর্শকে যে গ্রহণ করে না সে জান্নার যেতে অস্বীকার করছে আল্লাহ নবীর আনুগত্য ছাড়া জান্নার যাওয়া যাবে না জীবনের সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় প্রতিটি কাজে মডেল আদর্শ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমরা সব প্রত্যেকটি কাজে আরে অন্য কাজ বাদ দেন বিয়ে সাদির কাজ বাদ দেন আর অন্য কাজ বাদ দেন ইবাদতের যে কাজগুলো যেগুলো ফরজ কাজ নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া এ ফরজ কাজগুলো এই কাজগুলো কিন্তু আমরা পালন করতে আছি আমাদের তরিকাই নিজেদের মতো নিজেদের বানানো পদ্ধতিতে জি হ্যাঁ নামাজ পড়তে যাব। সাল্লা শুরু করবো আল্লাহ আকবর তকবিরে তাহারিমা বলে আল্লাহ নবী তকবির তাহারিমা থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত নামাজের সমস্ত তরিকা কেমন করে হাত বেঁধেছেন কিভাবে রুকু করেছেন কিভাবে সাজদা করেছেন কিভাবে দাঁড়িয়েছেন কিভাবে বসেছেন কিভাবে কি পড়েছেন কি পড়েছেন দাঁড়িয়ে কি পড়েছেন কেমন করে তাসাহু কিভাবে নামাজে যখন দাঁড়িয়েছেন তখন তার নজর দৃষ্টি কোথায় থাকছে সব একটি একটি করে পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে হাদিসের কিতাবে সাহাবিরা বর্ণনা করেছেন হাদিসে রয়েছে আমাদের তরিকা কিন্তু সেটা নয় আমাদের তরিকা আলাদা এখন একটি ছোট্ট বিরতি সাথে থাকুন পিলার বা স্তম্ভ বা রুকুন রয়েছে শুধু আল্লাহর উপাসনা আল্লাহর কাছে একমাত্র আল্লাহর বান্দা এবং রাসুল রসুলের অনুসরণ সেটা করতেছেন যারা সিরিক করতেছেন এবং যারা এ থেকে সিরিকের সঙ্গে সম্পৃক্ত এ থেকে আপনি সম্পর্ক ছিন্ন করছেন তখনই কিন্তু আপনার क्यों आल्ला शुंदर नाम निये, मुमिन कर प्रत्येक क्या प्रधान स्तम्भनिवार बारोटायगारोटाय भारत पीस टीम अधिकारे रक्षा सततार समर्थन खंडन আমি মোহাম্মদ বৈশিষ্ট্য পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য পিস টিভি বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস টিভি বাংলায়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 what it's all about, why we're here, and so much more. To get answers to your queries, dekhun Islamer Galpo Balu. Prothi Ryojh Potibar, Rajshad Shattai, Bangladeshe, Oshanda Shattai, Bharote, Beast TV, Banglae. He faces. My question is about, I have two He listens.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 করুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় পুনরায় স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম জান্নাত যেতে হলে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাল্লামের তালিকাকে অবলম্বন করতে হবে তিনি নামাজ পড়েছেন নামাজের তরিকা আমাদেরকে জানিয়ে গেছেন নামাজ আল্লাহর কাছ থেকে আসছে আর নামাজের তরিকাও আসছে মহান আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে তরিকা গ্রহণ করতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুলের আল্লাহ রসুল্লাহ যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়তে হবে আল্লাহ নবী যেভাবে রোজা রাখছেন সেইভাবে রোজা রাখতে হবে আল্লাহ নবী যেভাবে হজ করেছেন সেইভাবে হজ করতে হবে প্রত্যেকটি কাজ তিনি আমাদেরকে বলে গেছেন দেখিয়ে গেছেন করে দিয়েছেন তার মত নামাজ কেউ বিশ্বে তিনি কেমন করে সিজা করেছেন কেমন করে রুকু করেছেন রুকুতে কোন দোয়া পড়েছেন সিজায় কোন দোয়া পড়েছেন কিভাবে রুকুতে উঠেছেন কিভাবে সেদার মধ্যে গেছেন কোন দোয়া পড়েছেন সব পরিষ্কার হাদিসের কিতাবে বর্ণনা করা হয়েছে তাহলে আমরা কেন নবীর তরিকা গ্রহণ করব না আর বলবে যে আমরা জান্নাত যেতে চাই কেন নবীর তরিকা অনেক নামাজ পড়ব না যদি আমরা জান্নাত পেতে চাই তাহলে আমাদের তরিকায় রাসুল সাল্লাহ আলী সাল্লাম জি একটি রাফার মানি করার কারণে জানেন কত বড় ক্ষতি হয়েছিল অহুদের যুদ্ধে সবাই আমরা জানি ইতিহাসের কিতাবে লেখা হয়েছে হাদিসের মধ্যে বিদ্যমান আল্লাহ নবী অহুযুদ্ধে গেছিলেন অহুদযুদ্ধের একটা ঘাটি ছিল মারাত্মক ঘাটি যেদিক দিয়ে দুঃমন্ত্র আসার আশঙ্কা ছিল আল্লাহ নবী বললেন সত্তর জন বিচক্ষণ তীর চালককে বললেন যে তোমরা এই পাহাড়ের ঘাঁটিতে থাকবে যতক্ষণ না আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি ততক্ষণ পর্যন্ত তোমরা এই পাহাড়ের ঘাঁটি থেকে নামবে না আর তাদের মধ্যে একজন সাহাবিকে আমির বানিয়ে দিলেন দায়িত্ব দিয়ে দিলেন যুদ্ধ শুরু হয়ে গেল কাফের মুসলিমদের সামনে দেখতে পারল পশ্চাৎ ধাবন করল পালিয়ে গেল ঘণীমুতের মাল জমা হতে লাগলো পাহাড়ে অবস্থিত সাহাবির এবং মনে করলেন যে মনে হয় যুদ্ধ শেষ হয়ে গেছে এখন গলিমতের মাল জমা হচ্ছে চলো আমরাও যাই মাল জমা করবো যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই নেতা সাহাবি বললেন যে ভাই আল্লাহনবী বলেছেন যে তার নির্দেশ না আসা পর্যন্ত এই পাহাড়ের ঘাটি আমরা ছাড়তে পারি না বললেন না না আর দরকার নেই যুদ্ধ শেষ হয়ে গেছে চলেন এখন নিচে যাই এখন তো সব হয়ে গেছে এখন কেউ শুনল না মাত্র দশজন সাহাবি রয়ে গেলেন আর বাকি সবাই সেখান থেকে চলে গেল খালিদ বিনিদ এই পাহাড়ের ঘাটিকে খালি দেখে মনে করে তিনি যুদ্ধ আল্লাহ পালিয়ে গেছিল মুসলমানদেরকে মারতে শুরু করলো আল্লাহ নবীর দাঁত শহীদ হয়েছিল সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেছিলেন কেন জানেন একটি নাফার মানি কারণ একটি নাফার মানি আল্লাহ নবী বলেছিলেন যে তোমরা কোনো অবস্থাতেই এই পাহাড়ের ঘাটি ছাড়বে না আল্লাহ নবীর একটাই নাফারমানি করার কারণে তাদের এই অবস্থা হয়েছিল ভাইর আমার তাই বলছিলাম খবরদার খবরদার প্রত্যেকটি কাজে আমাদেরকে ধরতে হবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা সাল্লামের তরিকা তবেই মুক্তি না হলে মুক্তির কোনো উপায় নাই আবদুল্লাবিন উমার রাজিয়াল্লাহ তাল আনহো একদিন দার্সে দিচ্ছেন মজরিস সবাই অন্যান্য সাহাবিরা আছেন একজন সাহাবি এসে বলছেন আবদুল্লাবিন উমারকে হাজ্যে তামাত্ম সম্পর্কে আপনার কি খেয়াল তখন তিনি বলছিলেন হজ্ তামাত্রাল শরীফ হাদিস বর্ণিত হয়েছে এবং এটা সহি বলে প্রমাণিত তিনি বলছেন যে আমার বাপের কথার তুমি আনুগত্য করবে নাকি বিশ্ব নবী মোহাম্মদ রসুলের কথা শুনবে তুমি আমার বাপের কে আমার বাপ আমার নবীর সামনে বাপের কথার কোন দাপ আছে যা বলেছেন সেটাই গ্রহণীয় আল্লাহ নবী বলেছেন হজতাম তো উত্তম অত হজতামাতো উত্তম তখনই ছিল আহ আছে কে পর্যন্ত থাকবে কারণ রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে হজ্জের তামাত্মর ব্যাপারটাই হচ্ছে সব থেকে ভালো বা উত্তম আমি এবং সাল্লাহ মদিনা থেকে হজ করতে গেছিলেন তখন তিনি হজ্ কেরানের নিয়ত করেছিলেন মেকার থেকে হজ্জে কেরান হজ্জে কেরান মানে তিনি একসাথে আল্লাহ লাভবাই হজ্জান ও অমরাতেন বলে নিয়াত করে কেরান হজ করেছিলেন কেন কারণ তিনি মদিনা থেকে জানোয়ার সাথে করে নিয়ে গেছিলেন আর তার আগে তিনি এই কথাটা জানতেন না যে হজে উত্তম তাই আল্লাহ নবী বলেছিলেন যে জিনিসটা আমি এখন জানলাম সেই জিনিসটা যদি আমি আগে জানতাম তাহলে কোরবানির জানোয়ার সাথে করে আনতাম না কিন্তু আমি কোরবানির জানোয়ার সাথে করে নিয়ে এসেছি এখন আমার কেরান হজ করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই সাহাবিরা যারা আল্লাহনবীর কথাকে খুব ভালো করে বুঝতেন নবীর উদ্দেশ্যকে খুব ভালো করে বুঝতেন আল্লাহ নবীর ভাষাকে খুব ভালো করে বুঝতেন আল্লাহনবী হাসলে তিনি কেন হাসলেন সে কথাও রসল্লা কারিম সাল্লাহ সাল্লামের মুখমণ্ডল থেকে তার উজ্জ্বল মুখ দেখে অনুভব করতে পারতেন যে আল্লাহ নবী কেন হাসছেন তার মুখ আজকে কেন উজ্জ্বল তো আল্লাহ নবীর কাছে যত অহি আসছিল সেই ওহির কথাগুলা সব থেকে বেশি বুঝেছিলেন কারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবিরা তারা বেশি বুঝেছিলেন তাই আল্লাহ নবীর এই ভাষা থেকে তারা বুঝেছিলেন যে হজ্জের তামাত্ম হচ্ছে উত্তম হজ তাই আবদুল্লা বিন ওমর বললেন যে হজের তামাত্ম উত্তম হজ এ কথা বলেছে আমার নবী মোহাম্মদুর রাসল্লা সাল্লাহ সাল্লাম আর তুমি বলো আমার বাপের কথা নবীর কথার সামনে কারো বাপের কথা চলবে না নবীর কথার সামনে কোনো বুজুর্গর কথা চলবে না নবীর কথার সামনে কোনো গুরুদের কথা চলবে না নবীর কথার সামনে সে যত বড়ই বড় হোক না কেন যত বড় পীর হোক না কেন যত বড় সম্রাট হোক না কেন নবীর কথার সাথে কারো কথা চলবে না জি হ্যাঁ দুনিয়াতে সব বড় মানুষ সব বড় পীর যদি কেউ এসেছিলেন তিনি ছিলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তার কথার ওপরে কারো কথা চলবে না আল্লাহ কাছে কালকে কেমতের মাঠে এ জিজ্ঞাসা করা হবে না তুমি কোন মাধাবের লোক ছিল জিজ্ঞাসা করা হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তরিকা অনুযায়ী আমল করেছিলে কিনা ভাইরা আমার মুক্তি চাইলে পারত রাসুর করিম সাল্লাহ তরিকা ধরতে হবে তার পথ তার মত তার আদর্শ তার চরিত্র সব কিছুকে গ্রহণ করতে হবে তবেই মুক্তির উপায় তা না হলে মুক্তি পাওয়া যাবে না মনে মনে মুক্তি খুঁজে বেড়াবো আর নসুরের আনুগত্য করবো না প্রতিটি কাজে আজকে আমাদের এখান থেকে মানুষ হজ করতে যায় লাখ লাখ টাকা খরচ করে হজ করতে যায় আল্লাহর কসম করে বলছি হজ করতে যায়। ঠিক মতো গিয়ে হারাম শরীফে নামাজ পড়তে যায় না বলে না ওখানে যারা নামাজ পড়ে ওরা আমাদের দলের নয় ওখানে যারা নামাজ পড়ে তারা অন্য দলের আল্লাহ মুসলমান আমরা কাবা আমাদের একটা কেবলা কোরাল একটা একটা আর আমি কি বলবো যারা হোটেলে বসে থাকে ভাই আমি কোনো কথা বলছি না কোনো পড়া কথা বলছি না আমি দেখার কথা বলছি আমি মক্কাতে দেখেছি মক্কায় থেকেছি তাদেরকে ডেকেছি পর্যন্ত চলেন গো হারাম শরীফে নামাজ পড়তে যাই চলেন ওই যে না ওখানে আমাদের নামাজ হবে না আল্লাহ বলো ওরা সব ওহাবি লোক ওরা সব ওদের পেছনে আমাদের নামাজ হবে না এই হাজি সাহেব কিন্তু সাধারণ মানুষ আসলে কি এই কথাটা হাজির সাহেবের কথা এই কথাটা কিন্তু হাজির সাহেবের নয় এই কথাটা হচ্ছে আমাদের মতন টুপি ওয়ালাদের কথা যা আমরা হাজির সাহেবের কানে ভরে দিয়েছি জি হ্যাঁ হাজি সাহেবকে আমরা শিখেই পাঠিয়ে দিচ্ছি কাল থেকে যে মক্কা মদিনাতে সমস্ত ওহাবি লোকরা থাকে এ কথা আমরা বলে পাঠিয়েছি ভাই ওহাবি বলে কিছুই নয় রে ভাইরা আমার কোরআন আর হাদিস কোরআন আর হাদিস জি হ্যাঁ দলাদলি কিছু না কোরআন আর হাদিস সবাই আমরা এক কোরআন আমাদের এক আল্লাহ আমাদের এক কাবলা আমাদের এক নবী আমাদের এক উদ্দেশ্য আমাদের এক সেটা হতে জান্নাত পাওয়া এ ভাগে কিসের তো ভাইরা আমার কথা হচ্ছে সব কিছুকে বাদ দিয়ে আসেন আমরা সবাই মিলে ধরি তরিকাইয়ের রসুল সাল্লু আলিয়াসাল্লাম কবরে যখন যাবেন আপনাকে জিজ্ঞাসা করা হয় মান রব্বু কামা দিন ও কা্লা দিবসাফি কুম বলতো তোমার রবকে ছিল তোমার দিন কী ছিল আর যে নবীকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তাকে তোমরা চিনো কি চিনো না বলুন তো ভাই কেউ বলতে পারবে যে কে আমাতে কালকে কবরে আল্লাহ জিজ্ঞাসা করবে যে বলতো তোমার মাঝহ কী ছিল জি না জিজ্ঞাসা করবে না মাঝাবের কথা সেখানে আসবে না তাই বলছিলাম জান্নাতের উপায় বলে দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম তরিকা বলে দিয়েছেন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার তরিকা ধরলে জান্নার যেতে পারবো তার আদর্শকে ধরলে জান্নার যেতে পারবো আর যদি আমরা দলা দলিয়ার ভাগাভাগি হয়ে নিজের মতন করে সব কাজ করে যায় আর যদি আমরা মুখে শুধু বলি যে আমরা নবীকে ভালোবাসি নবীর তরিকা অনুযায়ী আমরা চলি তাই এটা শুধু হয়তো আমাদের দাবি রয়ে যাবে কিন্তু এই দাবি অনুযায়ী হয়তো আমরা আমাদের ফল পাবো না তাই যদি কেউ নিজেকে জান্নাতি করতে চায় আর যদি সে সৌভাগ্য লাভ করতে চায় তারা সৌভাগ্য হচ্ছে তরিকাই রসুল সাল্লামের মধ্যে তাই তো আল্লাহ তালা বলে দিয়েছেন ফলা ও রব্বিকা হাক্তায়ু হাকিমা তাসলিমা নিসা আল্লাহর কসম করে বলেছেন আল্লাহ বলছেন ফলাওয়া রব্বিক তোমার রবের কসম করে বলছে লাইউ মেনুন তারা ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারে না যতক্ষণ না তারা তাদের ঝগড়া ও বিবাদের মীমাংসা করার জন্য তোমাকে বিচারক হিসাবে গ্রহণ না করে নেবে আর যে ফাইসলা করে দিবে তুমি যে বিচার করে দিবে সেই বিচারকে মানার মতো করে মেনে নিতে হবে জি কোরআন হাদিসের বিচার আছে সবকিছু আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করুন ইনশা আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের পথ সুগম হয়ে যাবে আল্লাহ রাবুল আলমী যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করতে পারি ওসাল্লাহ আলা নবীলা মোহাম্মদ ও আলা আলহী ওসবহী আজমাইন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 Watch Little Wonders at their best. Bishoy